রসলিমিজা দাখালা রমাদান প্রতিহাদ আবোয়া উসামান রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহাক আসমানের সকল দরজাগুলো খুলে দেন সোহাদ আর একটি আল্লাহ আল্লাহাক রহমতের সকল দরজা আল্লাহ খুলে দেন সুভার যে একটা হাতিস এসেছে যে আউু রহমাতন ও আবসাত আের নাম এই হাদিসের কারণে আমাদের দেশে দেখবেন প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিনের দশ দিনে রহমতের পুরে ত্রিশ দিনেই মাের পুরে তিরিশ দিনেই নাচাতের এখানে দশ দিন দশ দিন কোনটি সহিদ না ওই হাদিসের মধ্যে দুর্বলতা আছে সুতরাং দইফ হাদিসের ভিত্তিতে কোন ফজিলত নির্ধারণ করা যাবে না যে প্রথম দশ দিন রহমতের দ্বিতীয় দশ দিনের দ্বিতীয় দশ দিন আর স্বাভাবিক ভাবে হাদিস বোখারি মুসলিমের হাদিসের ফুটি রহমা রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহ রহমতের সকল দরজা খুলে দেন এই দরজা রমাদান শেষ হওয়া পর্যন্ত আল্লাহাকে আর বন্ধ করেন না তাহলে রহমত দশ দিন হবে কেন রহমত তো তিরিশ দিনেই পুরা মাসে রহমত